الله اكبر الله اكبر الله اكبر الله أكبر. أشهد ان لا اله الا الله اشهد لا اله الا الله اشهد ان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 اي على الفلاح الله أكبر الله أكبر لا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والهرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مسل القوم قرح مثله وتلك الأيام نضاول هابين بين الناس সকল প্রকারের সুখী অপ্রশংসা যিনি আমাদেরকে তালাতুল জুমা আদায় করার সুযোগ করে দিয়েছেন এবং জুমার জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন রব্বুল আলামিনের সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মানুষগুলোর মধ্য থেকে যাদেরকে নবীর দাওয়াত গ্রহণ করে ইমান আনার সুযোগ দিয়েছেন তাদেরকে তিনি পরীক্ষা করেন আর পরীক্ষার ক্ষেত্রটাই হল আল্লাহ দুশ্মনদের সাথে ময়দানে মোকাবেলা করা যুদ্ধের ময়দানে কে অটল থাকে আর কে সে ময়দানে অটল থাকে না এর মাধ্যমে আল্লাহ সুবাহ আয়লা মুমিনদের তার ইমানের দাবির পরীক্ষা নিয়ে থাকেন এই পরীক্ষা ছাড়া কারো ইমানের দাবি আল্লাহ সুবাহ কখনো গ্রহণ করেন না যারাই ইমানের দাবি করবে তাদের কাছ থেকে আল্লাহ সুবাহান তালা পরীক্ষা নেবেন আর সেই পরীক্ষার মধ্যে প্রধান পরীক্ষা এটাই যে শত্রুর মোকাবেলায় কারা ময়দানে অটল থাকে যারা অটল থাকে তারা হল প্রকৃত মুমিন আল্লাহ মজিদে এই ব্যাপারে স্পষ্ট যে বিধি বিধানগুলো নির্দেশনাগুলো প্রদান করেছেন এগুলো একেবারে বাস্তব যেগুলো থেকে মানুষ সরাসরি শিক্ষা লাভ করতে পারে আমি এমন আয়াত চলাওত করেছি যে আয়াতগুলো মূলত উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে আর এই উহুদের যুদ্ধ সম্পর্কে আমরা জানি রাসুলুল্লাহ সাল্লু আলহাসাল্লামের নেতৃত্বে পরিচালিত একটা দ্বিতীয় যুদ্ধ যা হয়েছিল মক্কার মুশ্রিকদের বিরুদ্ধে মদিনা থেকে কিছু দূরে পাহাড়ের পাদদেশে সেই উহুদ পাহাড় তার অঞ্চলে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম মদিনায় সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন এই যুদ্ধের ব্যাপারে যে আমরা কি সামনে এগিয়ে যাব না মদিনায় থেকে মোদিনার সুরক্ষার জন্য দায়িত্ব পালন করব। করবাৎ মোদিনায় থেকে কি আমরা তাদের সাথে মোকাবেলা করব না বাহিরে অগ্রসর হয়ে গিয়ে মোকাবেলা করব এবে রাসুলুল্লাহ সাল্লাসালামের অভিপ্রায় ছিল মদিনায় থাকা কিন্তু সাহাবাদের আগ্রহ ছিল পরামর্শ ছিল অগ্রসর হয়ে যাওয়া সেই পরামর্শকেই রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলাইহ্লাম গ্রহণ করেছিলেন বহুদের ময়দানে যুদ্ধের প্রথম দিকে ফোফারগণ পালাতে থাকল সেখানে পরাজিত হল তারা মুসলমানগণ বিজয়ী হয়ে গেলেন কিন্তু রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে যে ময়দানের অবস্থা দেখেছিলেন সেই ময়দানের অবস্থা পর্যবেক্ষণ করে তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের মধ্যে এটা ছিল এটি। ময়দানে প্রবেশ করার জন্য পিছন দিকে একটা গিরিপথ ছিল সেই গিরিপথে আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একদল তিরন্দাঁত বাহিনী সেখানে নিয়োজিত করেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা একাম থেকে সরবে না যদিও আমাদের দেহগুলো শকুন ছিঁড়ে ছিঁড়ে খায় তোমরা দেখতে পাও তথাপিও না যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া হয় এই সিদ্ধান্ত দিয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলি আসাল্লামের নেতৃত্বে তাদেরকে এখানে নিয়োজিত করে বাকি বাহিনী নিয়ে যখন মোকাবেলা করলেন সেখানে মুসলমানরা জয়ী হয়ে গেলেন কাফেরা পালিয়ে গেল খালেদ ইবনে তিনি তখন মুসলমান হন নাই তিনি তখন মক্কার মুশিফিনদের সেনাপতি ছিলেন সেই খালেদ ইবনে ওয়ালিদ পালিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন পিছনের গিরিপথ খোলা সেখানে তাদের প্রতিরোধ করার মতো শক্তিশালী বাহিনী নাই সেই গিরিপথ তখন হলো কেন যখন মুসলমানরা বিজয়ী হয়ে গেলেন কুফারদের পরিত্যক্ত সেই গণিমথের মালগুলো তারা আহরণ করতে থাকলেন তখন ওই গিরিপথে যারা ছিলেন তাঁদের মধ্যে একটা দেখা দিল তারা বলতে থাকলেন যে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাহামের সিদ্ধান্ত ছিল যুদ্ধকালীন সময়ের জন্য এখন যুদ্ধ শেষ হয়ে গেছে সকলে যেইভাবে গণিমতের মাল আহরণ করছেন আমরাও সেই গণিমতের মাল থেকে বঞ্চিত হতে চাই না আমরা গণিমতের মাল আমরাও আহরণ করতে চাই আর সেনাপতি আবদুল্লাহনে জুবায়দিনী এখানকার এই কমান্ডার ছিলেন তাদের গ্রুপের দায়িত্বশীল ছিলেন তিনি তাদেরকে বারণ করলেন যে রাসুলুল্লাহ সাল্লু আলহালামের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরতে পারি না কিন্তু উনার সিদ্ধান্ত তারা অমান্য করল সে সিদ্ধান্ত অমান্য করে তারা গণিমতের মাল আহরণের জন্য ময়দানে চলে আসলো যেই কারণে সেই গিরিপথে খালিদিন ওয়ালিদ এসে ডেকলেন সেটা তার জন্য একটা উপযুক্ত সুযোগ খালিদুদ্দ ওয়ালিদের নেতৃত্বে মক্রার মুর্শিদিনগণ পিছন দিকে তারা হামলা করলেন অপ্রস্তুত অবস্থায় যখন মুসলমানগণ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন গণিমতের মাল আহরণে ব্যস্ত এই অসতর্ক অবস্থায় অতর্কিতে তারা পিছন থেকে আক্রমণ করল এত করে মুসলমানরা আর সম্মিলিতভাবে তাদের মোকাবেলায় দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছিলেন না বিক্ষিপ্তভাবে অনেকেই মোকাবেলা করছিলেন আর অনেকেই পালাচ্ছিলেন রাসুল উল্লাহ সাল সাল্লামের নিরাপত্তার দায়িত্বে মাত্র অল্প কয়জন সেখানে থাকলেন রাসুল উল্লাহ সাল্লু আলাইহা সাল্লাম এক পর্যায়ে আক্রান্ত হলেন তিনি সেখানে আহত হলেন রাসুল্লাহ সাল্ল আলহ্লামের নিরাপত্তার দায়িত্ব তখন যখন পুরুষরা তার না সেই সময় মহিলারাও নিরাপত্তার দায়িত্বে এগিয়ে এসেছিলেন এর মধ্যে খাওয়াবিনদের মোকাবেলা করেছিলেন ময়দানে অনেক সাহাবা জীবন দিয়ে তারা মোকাবেলা করার চেষ্টা করেছেন এর মধ্যে হজরতে আনাসিবনে নজর राउदूल्लाम एक चिलें। जार सामने असंख्य कूफ्फार एगर तीर नैजा बल्लम दिए तरह झापिए पड़े शुद्ध उन्मुक्त तरबारे तरह मोकबल दाड़ी गश दिए चले जा दौड़े हजरते सा दिव्य म সে আনাতিবনে নজর সাহাদিবনে মাছকে ডেকে বলছিলেন হে সাহাদ মাছ তুমি কোথায় পালাচ্ছ আমি তো উহুদের পাহাড় থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি তিনি নোকাবেলা দৃঢ়তার সাথে করলেন তিনি আর পিছনে এক পাও ছড়লেন না যত সময় আল্লাহ তার দেহে প্রাণ দেখেছিলেন। তিনি তোর বাড়ি চালালেন শেষ পর্যন্ত তিনি আহত হলেন তার দেখা হলো চেহারা বিকৃত করে ফেলেছিল তার বোন হাতের আঙ্গুল দেখে শরীরে আশি তার চিহ্ন ছিল বড় ধরনের একটা শিক্ষা নিহিত রয়েছে সেটা হলো হল রাসুল্লাহ সাল্লাইের সিদ্ধান্ত মেনে চলার ক্ষেত্রে ইস্তেহাদ করা যারা এখান থেকে সরে গিয়েছিলেন রাসুলের অবাধ্য তার উদ্দেশ্য নিয়ে করেননি তারা আনুগুপ্তহীনতার জন্য করেননি তারা ইস্তেহাদি ভুল করেছিলেন এখানে তারা একতলাপ করাটা তাদের সম্পূর্ণ বড় ভুল ছিলাম রাসুল্লাহ আলাই দ্বারা তারা সংগঠিত পরিশুদ্ধ একদল মানুষ তারা সমগ্র দুনিয়ার মানুষের সামনে উত্তম আদর্শের অধিকারী হিসেবে আল্লাহ তাদেরকে গড়ে তুলছেন তাদের ছুটো কোনো ভুল अल्लाह छुटो देखें छुट भूल्ला बड़ कर भरे तर इश्तेहदी भूल भूल से जन ईमानदार के शहत बरण करते आहत होर पर चूड़ान पर्या विजयी मुसलमान दे রাসুল্লাহ সাল্ল্লাহু আলাই যখন পাহাড়ে উঠলেন সেখানে আবু বকর ওমর এমন অবস্থা তাদের ছিল তাহলে সুযোগ ছিল তাদের সেখানে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সহ বাকি মুসলমানদেরকেও শেষ করে ফেলা এটা সুযোগ ছিল কিন্তু তারা করতে পারেনি আল্লাহ তাদেরকে এখানে বিভ্রান্ত করে দিয়েছেন তাদের এই চিন্তাধায়ী মাতায় আসেনি যেই অনুশোচনা আবু সুফিয়ান পরবর্তী সময় করেছে অনেক এগিয়ে যাওয়ার পর কিন্তু সেখান থেকে ফিরে এসে আবার আক্রমণ করবে এই সুযোগও ছিল না এজন্য যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম সেই আহত বিক্ষিপ্ত এই সাহাবাদের কি আবার সংগঠিত করে তাদের পিছনে আরও এগিয়ে গিয়েছিলেন আর রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের একটা শূন্য হল তিনি যে কোনো ময়দানে যুদ্ধ করলে সেখানে বিজয়ী হলেও সেখানে তিন দিন অবস্থান করতেন ময়দানে তিন দিন অবস্থান করতেন যাতে করে শত্রু বাহিনী একেবারে তারা মনোবল হারিয়ে ফেলে। আর তাদের এই অবস্থায় পিছু নেওয়ার কারণে তাদের কাছে যখন সংবাদপ্রস্ত যে রাসুল্লাহ সল্ল্লাহু আলাই তাদের দিকে অগ্রসর হয়ে আসতেন তখন তারা আর সাহস করতে পারল না এই বিরত্বপূর্ণ ভূমিকা ইসলামের বিজয়ের পথে অত্যধিক বড় অবদান রেখেছিল এবং তিনি কোন ময়দানেই কখনো কোন ধরনের দুর্বলতা প্রদর্শন করেননি সর্বাবস্থায় তিনি ছিলেন অসীম সাহসের অধিকারী নয়দানে দৃঢ়তার ক্ষেত্রে তিনি ছিলেন সবসময় অটল কিন্তু সাহাবাই কেন রবিআ আল্লাহম যে সুক্ত একটা ভুল করে ফেললেন এই গিরিপথে যারা ছিলেন তারা অন্যরা ন এই গিরিপথে যারা ছিলেন তারা এই ভুলটা করে ফেলেছিলেন যদি তারা রাসুল্লাহ সাল আলাই নির্দেশ অনুযায়ী সেখানে অটল থাকতেন তাহলে পিছন দিকে তারা ময়দানে প্রবেশ করার সুযোগ পেতনাসাল্লামের এই নির্দেশ অমান্য করা এবং পরবর্তী সময়ে মুসলমানদের যে ময়দানে এই বিপর্যয় এবং শাহাবত এগুলো মূলত আল্লাহরই একটা ফায়সালা ছিল এবং সাহাবাদের এই ধরনের ত্রুটি সংগঠিত হওয়ার মাধ্যমে মুসলমানদেরকে ত্যামত পর্যন্ত একটা শিক্ষা দেওয়া যে এটা যেন তাদের জন্য মাই ফলক হয় এই ধরনের ভুল তারা যেন আর কখনো না করে এই গিরিপথে তারা যে এক করেছিলেন প্রথমত একটা এক ছিল যে যুদ্ধ এখন শেষ হয়ে গেছে সিদ্ধান্ত ছিল আমাদের নির্দেশ ছিল যুদ্ধকালীন সময়ের জন্য এই তারা এই সময়টাকে ইস্তিহাত করলে একটা ভুল করেছেন আর দ্বিতীয় তাদের যে জিনিসটা ছিল সেটা হলো গণিমতের মাল চুকের সামনে দেখছেন অন্যত হবার আহরণ করছেন তখন পর্যন্ত এই গণিমতের মাল যে তারা আহরণ না করলে তারা পাবেন এই ধরনের আস্থাটা তাদের মধ্যে ছিল না এই জন্য গনিমতের মালের প্রতি তাদের একটা আগ্রহ এখানে সৃষ্ট হয়ে গিয়েছিল এরপর এখানে আরো বড় একটা জিনিস ছিল যে রাসুল্লাহ সাল্লাহ আলাই থেকে যুদ্ধ করতে চেয়েছিলেন কিন্তু সকলে অতি আগ্রহ দেখিয়েছিলেন সামনে গিয়ে যাওয়ার যে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইচ্ছাটা কি সেটাকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল নিজেদের মতামত দেওয়ার আগে এটা ছিল গুরুত্বপূর্ণ বিষয় এই সকল বিষয়ে তার ত্রুটি করে ফেলেছিলেন যেগুলো ছিল তাদের ইস্তেহাদি ভুল আর এটার মাধ্যমে আরেকটা শিক্ষা আল্লাহ দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের তাহবাগন এরা মানুষ ছিলেন এরা ভুলের উর্দে নন পরবর্তী সময়ে যাতে তাঁদেরকে কেউ ভুলের ঊর্ধ্বে মনে করে নবীদের স্থানে পৌঁছে না দেয় এই জন্য আল্লাহ তাদেরকে এই ধরনের কিছু ভুল ভ্রান্তির মধ্যে আল্লাহ ফেলেছেন কারণ তারা মানুষ ছিলেন আর মানুষ ভুল ভ্রান্তির উর্ধে নয় এর পরেও তো আমাদের এই সমাজে মিথ্যা হাদিস বানিয়ে মানুষের কাছে সাহাবাদের ব্যাপারে ভ্রান্ত আকিদা দেওয়া হয় तेके नबीर मत मायसूम मने क्या आकीदार दिक्कत सुस्पष्ट एक भ्रांत आकीदार नबी रसुलर पर कंतु पढ़े जरा ईमार तूल ता जी इमान ऊपर अटल थकें और जीवन भूल भ्रांति जो सबा करें তখন আল্লাহ তাদেরকে পবিত্র করে দেন তখন তাদের আর কথা থাকে না সবার মাধ্যমে তারা পবিত্র হন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হেফাজতের মাধ্যমে তারা পবিত্র নন যেইভাবে নবির আসল গুণ আল্লাহর হেফাজতে রেখে তিনি নবির আসলদেরকে পবিত্র রেখেছেন মা এখন রেখেছেন এই ভ্রাম তো একটা হাদিস বানোয়াট একটা মিথ্যা হাদিস হয়তো অনেকেরই জানা আছে। সাবিকান নজুম আমার সহবাগন তার কার মতো তাদের মধ্য থেকে তোমরা জারি অনুসরণ করবে তোমরা হেদায়ত পাবে এটা আসলে কোনো হাদিস নয় হাফিজ ইবনুলবার তিনি বলছেন এটা কোন বানুয়াদীর একটি বানোয়াট কথা আল্লামা ইবনুল কাইম তার ফি তুরুকিতের মধ্যে স্পষ্ট করেছেন এটা কোন মৃত্যুকের উক্তি কারণ হাদিস নয় এটা একটা বানোয়ার কথা কিন্তু অনেক আলেমরা পীর সাহেবগণ অনেক মুক্তিগণ এদের মুক্তিকে শুনবেন এটা হাদিস হিসেবে বলা হয় অথচ রাসুল উল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেছেন যে আমার উপর জেনে বুঝে কোনো মিথ্যা আরোপ করল তার ঠিকানা যেন জাহান নামকেই করে নেয় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন নাই অথচ কেউ যদি বলে যে এটা রাসুল বলেছেন তাহলে তার ঠিকানাটা কোথায় জাহান নামে সাহাবাই কেনাম রাজু আল্লাহ তালান হম তারা যে ইস্তেহাদি ভুল করেছেন এটা এমন ছিল না যে তাদের মধ্যে বাগাবত ছিল বিদ্রোহী ভাব ছিল রাসুলের অবাধ্য হওয়ার মানসিকতা ছিল এমন কখনো কারো ছিল না তাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো হলো নিজেদের বুঝদার ক্যাপ্টে ভুল নিজেদের উপলব্ধির ক্যাপ্টে ভুল আর সেই ভুলটাও आल्लाहू तला बड़ो दिए भूल्ला क्षमा दिन ने साथ प्रेक्ष आयात नाजिल आल्लाबाह दी तुम्हारा घबरियो ना तुम्हारा दुश्चिंता करो ना तुम्हरा विजयी हो जदि तुम्हरा मुमिन हो কারণ এই উহুদের এই বিপর্যয়ের পর শাহবারা তাদের নিজেদের ভুলের জন্য তারা এত বেশি অনত্যক্ত হয়েছিলেন তাদের মন চরম ভাঙে ভেঙ্গে গিয়েছিল তারা এই ভুল করে ফেলেছেন আর এই যুদ্ধের বিপর্যয়ের পরে তাদের মধ্যে হিম্মত সাহস কমে গিয়েছিল তারা চিন্তা করছিলেন যে তাদের দ্বারা কি আর দিনের বিজয়ের কাজ আর হবে এই ধরনের তাদের মন ভেঙ্গে গিয়েছিল এই জন্য আল্লাহ এখানে অবয় দিলেন সান্তনা দিলেন তাদের সাহস বাড়িয়ে দিলেন তোমরা একটা ভুল করেছো সেই ভুলের কারণে তোমাদের উপরই মুসিবত এসেছে এটাও তোমাদের জন্য উত্তম শিক্ষা আর আল্লাহ এটা করিয়েছিলেন আল্লাহটা বলে দিচ্ছেন যেটা আল্লাহ করিয়েছিলেন তোমরা জন্য দুর্বল হয়ে যা মন ভাঙ্গা হয়েছেও না হিম্মত হারা হইও না তোমরা ঘাবে একেবারে বসে থেক না তোমরা বিজয়ী হবে আল্লাহ তাদেরকে আশ্বাস দিলেন একটা সুসংবাদ জানিয়ে দিলেন তোমরা ই বিজয়ী হবে ও আং তুমুল আয়লাও না তোমরা ই বিজয়ী হবে সবটা একটা ইংকুং তুমিন তোমরা যদি মুমিন হও অর্থাৎ रसुल्लाह सल्लामर दावा ग्रहण कर तुम्हारा ईमान एनेपूर्ण हक आदाय तुम्हारा एर पर अटल थको इमान आना जब हक आदाय इमान हक आदाय ना करा पर्त इमान दाबी अल्लाह सुबाह कारो ग्रहण करें और इमान हक हल की সেই ইমানের পথে চলা এবং সেই ইমানের পথে চলতে গিয়ে যেই বাবা বিপত্তি এই দুনিয়ায় বিদ্যমান থাকবে সেইগুলোকে দূর করে দেওয়া আর সেই বাবা বিপত্তিগুলো দূর করতে হলে নিজের যান এবং মাল দিয়ে ওই বাবাগুলো যারা ধারণ করে আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা হল ইমানের হক এই হক আদায় করলে পরেই একজন মানুষ মমিন হবে हक आदाय ना करा से प्रकृत मुमी नयुलाचना चार बारे तेजी सान्वना दीचन कम मिसल जो আঘাতপ্রাপ্ত হয়ে থাক ইতিপূর্বে তারাও তো আঘাতপ্রাপ্ত হয়েছিল তবে বদরের প্রান্তরে বদরের প্রান্তরে তারাও তো আঘাতপ্রাপ্ত হয়েছিল তাদের সত্তর জন জাহান নামবাসী হয়েছিল আরো সত্তর জন বন্দী হয়েছিল তোমরা যেমন আজকে উহুদে তোমরা তোমাদের একটা ভুলের কারণে এখানে তোমরা আঘাতপ্রাপ্ত হলে তারা তো তোমাদের মোকাবেলায় তোমাদের হাতেই তারা আঘাত পেয়েছিল এর আগেই কিন্তু তোমরা তোমাদের এই আঘাত লাভ করার পর আল্লাহর কাছে তোমরা যা পাবে আসলে তারা তো তা পায় না তারা তো তোমরা এই আঘাত প্রাপ্ত হওয়ার পর এই আঘাতের বিনিময়ে আল্লাহর কাছে তোমরা বিনিময় পাবে চিরস্থায়ী জান্নাত পাবে আর তারা এই দুনিয়ায় আঘাত পেল আহত হল নিহত হল আর চিরস্থায়ী দাহান নামের অধিবাসী হল আল্লাহ বলছেন যে তিনি জয় এবং পরাজয় এই দুইটাকে পালাক্রমে তিনি আবর্তন করেন মানব জাতির মধ্যে জয় এবং পরাজয় এই দুইটাকে আল্লাহ আবর্তন করেন পালাক্রমে যেই কথাটা আবু সুফিয়ান বলেছিল সে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাই্লামকে সম্বোধন করে এসে বলছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কি বেঁচে আছেন সে আওয়াজ দিয়ে চিৎকার করে বলছিল রাফুল্লাহ সাল্লু আলহ্লাম আবু বকর উমরকে বললেন তোমরা চুপ থেকে জবাব দিও না এরপর বলল যে আবু বকর ইবনে কু হফা কি বেঁচে আছে তারা জবাব দিলেন না এরপর বলছে উমর ইবনে আফতা কি বেঁচে আছে জবাব দিলেন না এরপর সে বলল যে রা সকলেই মারা গেছে তখন রাসুল্লাহ সাল্লাই বলছেন যে এখন জবাব দাও উমর বললেন যে কি জবাব দিব তিনি বললেন জবাব দাও আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন তোমাদের মোকাবেলার জন্য তখন তিনি জবাব দিলেন তখন সে বল বলল আমাদের হুবল আছে তোমাদের কোনো হুবল নাই রাসুল্লাহ সাল্লাই তখন বললেন জবাব দাও ওমর বললেন কি জবাব দেব সেখানে তিনি বললেন জবাব দাও আমাদের মৌলা আছেন তোমাদের কোনো মৌলা নাই ওমর সেই জবাব দিলেন এরপর আবু সুফিয়ান বলল যেটা পুয়া থেকে পানি তোলার বালতির হাত বদলের মতো বদরের যুদ্ধের বদলা এটা হল যে এই কথাটাই তিলকাল জয় এবং পরাজয় এটা আল্লাহ পালাক্রমে আবর্তন করেন একবার কুফারদেরকে বিজয় দেন একবার মুমিনদেরকে বিজয় দেন এই উভয়ের মধ্যে প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে কেন এটা করেন আল্লাহ সুবাহানুতাল এই জন্য করেন এর মাধ্যমে আল্লাহ বলছেন যেন আল্লাহ জেনে নিতে পারেন মধ্য থেকে মুমিন প্রকৃত মুমিন যারা এগুলোকে আল্লাহ জেনে নিতে পারেন এবং তোমাদের মধ্য থেকে তিনি কিছু শহীদ গ্রহ হিসেবে গ্রহণ করতে চান তোমাদের মধ্য থেকে আল্লাহ কিছু শহীদ হিসাবে গ্রহণ করতে চান এটা আল্লাহর আল্লাহর দিনের বিজয় যখনই হয়েছে এই শাহাদতের শিরি বেয়েই হয়েছে এই শাহাদতের শিরি ছাড়া দিনের বিজয় হয়নি দিনের বিজয়ের স্তম্ভ নির্মিত হয়নি এটা आल्लाह तलार एक फैसला मध्यम प्रकृत मुमिन कारा जमीन जेनेर मध्यमे आल्लाकों के सम्मानित करें मर्जाबा सम्पन्न करें शागतर माध्यम आल्लाबहान उहूर युद्धेवस्थाता मयदान शाहबागत अटल छे এরা কেউ পালিয়ে যাননি যদিও সাময়িকভাবে তারা একটা বিচ্ছিন্ন হয়েছিলেন ময়দানে দৃঢ়তার সাথে সকলেই ঠিক থাকতে পারেননি কিন্তু এরপর রাসুল উল্লাহ সাল্লু আলি আসাল্লামের কাছে সকলেই একত্রিত হয়েছেন এবং কেউই ময়দান ছেড়ে পালিয়ে যান নাই এমনকি মহিলারা যারা ওই যুদ্ধে গিয়েছিলেন তারা আহত যারা হয়েছিলেন আহত মুজাহিদিনদেরকে তারা ব্যান্ডেজ বেঁধেছেন তাদের সেবা করেছেন পানি পান করিয়েছেন আর যারা নিহত হয়েছেন এই মহিলাগণ তাদেরকে বহন করে মদিনায় নিয়ে এসেছেন হজরতে আনা তিবনে মালেক তিনি বলেন আমি সেদিন আমার মা উম্মে উলাইম এবং আয়সাকে দেখেছি তারা ক্ষিপ্ত গতিতে তারা দৌড়াচ্ছেন পানির পাত্র নিয়ে পানি বহন করে নিয়ে আসছেন এমত অবস্থায় এমন গতিতে তারা দৌড়িয়েছেন তাদের পায়ের শাক পর্যন্ত আমি দেখতে পেয়েছি পায়ের শাকের উজ্জ্বলতা দেখতে পেয়েছি রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লাম শাহাবাদেরকে এমন বারেই গড়েছিলেন যে তারা যদি তাদের কখনো ইফতেহাদী কোনো ভুল হয়ে যেত এই তারা অনুশোচনা করতেন সেই ভুলের উপর অটল থাকতেন না বহুদের ময়দানে এমনটি হয়েছিল এখানে আরেকটা তাদের মধ্যে দুর্বলতা এসে গিয়েছিল যে শয়তান একটা সংবাদ প্রচার করে দিয়েছিল যে রাসুল উল্লাহ সাল্লু আলাইহুয়া নিহত হয়েছেন এইজন্য অনেকের মধ্যে এই দুর্বলতা এসে গিয়েছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামী যদি না থাকেন আমরা যুদ্ধ করব কার জন্য এই একটা দুর্বলতাও তাদের মধ্যে এসে গিয়েছিল পরবর্তী সময় এই এক আয়াতে আল্লাহ এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাসুল এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম আল্লাহর রাসুল ছিলেন মাত্র রাসুল তিনি আল্লাহ ছিলেন না তিনি ইলাহ ছিলেন না রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের মতো আরো অনেক নবী রাসুল দুনিয়ায় এসেছেন রসুল অনেকে এসেছেন গত হয়ে গেছেন রাসুল্লাহ সাল্লু আলাইহ্লাম থাকলে তোমরা ইমানের পথে থাকবে যুদ্ধ করবে নতুবা করবে না এটা এই ধারণাটা আল্লাহ এর মাধ্যমে অপনোদন করে দিলেন আর এই আয়াতের পর। ওমর রাসুল উল্লাহ যখন অত্যধিক উত্তেজিত হয়ে পড়েছিলেন আবেগে যে যে বলবে মোহাম্মদ মারা গেছেন আমি তাকে হত্যা করব আবর রাজু আল্লাহ আনহু তখন এই আয়াতটি যখন করলেন উমর তখন সাথে সাথে বসে গিয়েছিলেন তিনি বললেন আমার মনে হল যে এই প্রথম যেন আমি আজকে জানলাম রাখলের ইন্তাকালের পর শাহাবাদের মধ্যে আর কখনো বিচ্ছি গঠেনি এটাও ছিল উহুদের যুদ্ধের ওই একটা শিক্ষা আমাদের যে বিষয়গুলো উপলব্ধি করা দরকার সেটা হল যে ওইখান থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার আজকের দুনিয়ায় কুফফার শক্তি বিজয়ী তারা সেই বিজয়ের আসনে আছে দুনিয়ায় ইসলাম এবং মুসলমানকে নির্মল করার জন্য তারা সকল শক্তি ব্যবহার করছে সকল প্রকারের কৌশল তারা অবলম্বন করে চলছে আল্লাহ দিন সেই ইসলামকে দুনিয়ার মানুষের অনুসরণের জন্য অবিখ্যুত অবস্থায় এখানে রাখাটা দায়িত্ব হলো ইমাম বার্ডের যারা ইসলামের প্রতি আস্থাশীল যারা ইসলামকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করেছেন তাদের উপরে একটা কর্তব্য সেই কর্তব্য পালনের জন্য রাখুগন্মা সাল্লু আলাইহাসালাম যেইভাবে করেছিলেন উনি ওনার জামাতকে যেইভাবে তিনি গড়ে তুলেছিলেন ভাবে গড়ে তুলতে হবে আজকের এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জিহাদ করা সেই দিনের মতোই ফরজ যেই দিন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের নেতৃত্বে সেনাপতিত্বে যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল সেই দিন যেমন দিনের বিজয়ের জন্য এই যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল আজকের দিনেও দিনের ওই একই অবস্থা সেই জামানার সেই জাহিলি জামানার সেই অবস্থা আজকে এই জমিনে এই দুনিয়ায় চলছে এই জাহিলিয়াতের অবসানের জন্য জাহলিয়াতকে নির্মূল করে এই পৃথিবীর মানুষের সামনে শান্তি নিরাপত্তার আলোকুজ্জ্বল রাতপথ নিয়ে আসার জন্য যুদ্ধ করবে কারা তারা করবে শুধুমাত্র তারাই যারা ইমানদার যারা আল্লাহকে একমাত্র ইলা হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্বাস করছে এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই একমাত্র ইলাহ হিসেবে মেনে চলছে বা মেনে চলতে চায় আর যারা রাসুল উল্লাহ সাল্লাই সাল্লামকে রাসুল হিসেবে ওনার প্রতি ইমান এনে জীবনের সকল ক্ষেত্রে রাসুলের আনুগত্য করতে চায় মেনে চলতে চায় অনুসরণ অনুকরণ করে চলতে চায় আর ইসলামকেই নিজের দিন হিসেবে গ্রহণ করেছে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র ইসলামের অনুশাসনই মেনে চলবে এর বাইরে আর কারো কোনো ধরনের বিধি নিষেধ আইন কানুন কোনো অনুশাসন কখনো মানবে না এই দৃঢ় প্রত্যই যে মুমিনগণ তারাই শুধুমাত্র এই যুদ্ধ করবে আর এই যুদ্ধ যারা করবে সেই মুমিনদেরকে একই পতাকা তলে শরিক হওয়া দরকার এখানে কোনো প্রকারের একতলাফ মতভেদ করার অধিকার কারণাই যখন এই ধরনের জামাত প্রতিষ্ঠিত হয় সেই জামাতের মধ্যে সুরাই নেজাম থাকবে এমারত থাকবে সুরাই নজাম থাকবে এমারত সুরাই নেজামের ভিত্তিতে যেই সিদ্ধান্তগুলো দিবে সেইগুলোর মধ্যে কোনোটি যদি কোরআন সন্ন্যার সুস্পষ্ট বিরোধী না থাকে তাহলে এর অনুসারী যারা আছে তাদের জন্য একটা মেনে নেওয়া খরচ যে এখানে টেরা করবে সে হল শয়তানের অনুসারী সে মূলত এখানে বিচ্ছেদ ঘটাতে চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সে হয়তানের ঢোকায় পতিত এই ধরনের বিচ্ছিন্ন মানসিকতার অধিকারী খালি ছিল তারা হল মুনাফেক মুসলিম জামার মধ্যে যে ঐক্য থাকা অটল থাকা মজবুত থাকা দৃঢ় থাকা এই জন্য জিহাদের জন্য আল্লাহর দিনকে জমিনে বিজয়ী করার জন্য आज से विजयी कर उपायल एकमेह द्वित मानसा देखूब सल्लाम प्रदर्शन कौशल विभिन्न अंचल भित्तीकम होते कौशल क्षेत्र स्थान प्रेक्षापट एगुल आलोक कौशल क्योंकि कौशल विच्छिन्न क्यों नहीं अदिकार कारण जी क्यों से पान हाथियार हिसाब से क्या करौशलगू नारोन है उपयुक्त समय से कौशल जमार उ... উপযুক্ত কর্তৃপক্ষই সেটা গ্রহণ করবে হ্যাঁ পরামর্শ যে কেউ দিতে পারে পরামর্শ দেওয়ার সুযোগ আছে কিন্তু পরামর্শ যারা দেবে তারা কখনো নিজের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত আসার অপেক্ষা করবে না যদি কেউ মনে করে আমি তো এই পরামর্শ দিলাম আমার এই পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত আসতে দিবি হচ্ছে কেন অপেক্ষা করছে বুঝতে হবে তার গাড়ে সরকার চুয়ার হয়েছে কারণ সে পরামর্শ দেয় নাই সিদ্ধান্ত দিয়েছে যে সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার তার নেই যদি তার এই পরামর্শটাকে সে পরামর্শ মনে করত সে কখনো তার পরামর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে এটা কখনো সে মনে করত না আর কারণ তার গাড়ে শয়তাং সোয়ারের সে মনে করে সকলের চেয়ে আমি বড় যোগ্য আর কেউ বুঝে না এই জন্য তার পরামর্শটাই মনে করে এটাই সবচেয়ে সঠিক আমার তাই মানতে হবে তার গাড়ে সোয়ার হলে পরেই সে এই দলের অহংকারী হয় এইজন্য পরামর্শ যারা দিবে হুলুসীয়তের সাথে নিজে যা উত্তম মনে করে নিজের যোগ্যতা অনুযায়ী দলীয় সহকারে সে পরামর্শ দিবে দিয়ে তার পরামর্শটা সে ভুলে যাবে এই পরামর্শ আর সরান রাখবে না সে কি পরামর্শ দিলে তা ভুলে যাবে যখন যে সিদ্ধান্ত আসবে অনেকে পরামর্শ দিবে অনেক পরামর্শগুলো নিয়ে আলোচনা করে পর্যালোচনা করে সেই বিষয়টি উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত আসবে পরামর্শ করা হতে পারে কারো পরামর্শ পারে। যখন এই পরামর্শগুলো আসলো সেই পরামর্শগুলো পর্যালোচনা করে যেই সিদ্ধান্ত হল সেটাই সকলের জন্য মানতে হবে আমার পরামর্শ মানা হল না এই জন্য একটু মনক্ষুণ্ণ হয়ে নিজের যেই যোগ্যতা অনুপাতে যেই কাজ করার যে স্পিড আগ্রহ ছিল সেখান থেকে দুর্বল হয়ে যাওয়ার এটা একটা শয়তানি ওয়াক্সবক আছাড়া কিছুই নয় আমি একটি হাদিসের আগে বলেছিলাম রাসুল্লাহ সাল্লু আলাইসালাম ওই মমিনের প্রশংসা করেছেন তাকে যদি যুদ্ধের ময়দানে প্রথম কাতারে দেওয়া হয় তাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয় সে যেইভাবে তার দায়িত্ব পালন করে তাকে যদি ওই সেনাপতি থেকে একেবারে পিছনের কাতারে সাধারণ সৈনিক বানিয়ে দেওয়া হয় সেনাপতি হিসাবে যেইভাবে সে যুদ্ধ করেছিল পিছনে ওই সাধারণ সৈনিক হিসাবে সেইভাবে যুদ্ধ করবে তার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া আসবে না আগে তো আমি সেনাপতি ছিলাম এখন আমি সৈনিক হয়ে গেছি আমাকে কেন অপমান করা হল আমাকে এত বড় পথ থেকে নামিয়ে দেওয়া হলো আমাকে এটা অপমান করা হয়েছে এই এটা তার মনের মধ্যে কখনো আসবে না সে যখন কোনো বিষয়ের জন্য সুপারিশ করে তার সুপারিশ গ্রহণ করা হয় না সে যদি কোনো আবেদন করে তার আবেদনও গ্রহণ করা হয় না তার মনের অবস্থা একই তাকে ওই সেনাপতি অবস্থায় যেমন ছিল একই অবস্থা তাকে মধ্যে কোনো পরিবর্তন নাই কারণ ওই মু হল প্রকৃত মুমিন সে যা কিছু করছে সেটা লিওয়া ঝিল্লা করছে সে আল্লাহ সন্তুষ্টির জন্য করছে আর যে মনে করে আমাকে এই কাজটা দেওয়া হল আবার আমাকে এখান থেকে নামিয়ে দিয়ে সাধারণ পর্যায়ে নিয়ে নেওয়া হল তার মনের প্রতিক্রিয়াটা হলে পরেই বুঝতে হবে যে তার ঘরে শয়তান ছুটো বড় নয় বড় একটা শয়তান চোয়ার হয়ে তাকে ওয়াক দিচ্ছে এই ধরনের লোক মুসলিম জামার জন্য সবসময় ক্ষতিকর মুসলিম জামার মুরহামার ক্ষেত্রে এরা ক্ষতিকর এরা সবসময় তাদের অহংকারী মানসিকতা নিয়ে থাকে যোগ্যতার দড়াই করে আসলে কোনো যোগ্যতাই নাই যদি যোগ্যতা থাকত তাহলে কোনো সময় এই অহংকার করতে পারতো না রাসুল্লাহ সাল্লু সাল্লামের সাহাবাগন এই সকল দুর্বলতা থেকে মুক্ত ছিলেন আনুগত্যের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না কিন্তু ইস্তেহাদি ছুটো ভুলগুলোও আল্লাহ বরদাস্ত করেননি সেই জন্য তাদেরকে শাস্তি দিয়েছেন শিক্ষা দিয়েছেন আর মুসলিম ওম্মার জন্য একটা নিদর্শন বানিয়েছেন ইস্তেহাদি ভুল এটাকে একেবারে নির্মূল করার কথা বলা হয়নি এটা হতে পারে যে কোনো সময় কিন্তু ইস্তেহাদি ভুলগুলো যাতে না হয় এ ব্যাপারে সতর্ক থাকা ইস্তেহাদি ভুল হবে না এই কথা কেউ বলতে পারবে না মানুষ এ ধরনের ভুল করতে পারে কিন্তু জেনে বুঝে কেউ এই ধরনের কোন ধরনের অদ্যুত্ত আচরণ করবে না এই ধরনের কোন বিষয় নিজের পক্ষ থেকে কোন প্রেস করবে না যে মনে করবে যে আমি যা বলছি এটাই উত্তম এটাই করতে হবে এই মানসিকতা থাকলে এরা হলো বিপজ্জনক কারণ এরা শয়তান দ্বারা পরিচালিত কারণ এদের গাইডেন্স কে দেয় শয়তান দেয় এই কারণে তাদের মধ্যে এই অহংকারগুলো আসে এজন্য মুসলমানদেরকে নিজেদের মুসলিম জামাতকে আঁকড়ে ধরা এর উপর অপর থাকা একটি উদ্দেশ্য সেটা হল আল্লাহ সন্তুষ্টি অর্জন আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপায় হল আল্লাহর প্রতি জিহাদ নিজেদের যান এবং মাল দ্বারা এবং সেটা হল মুসলিম জামার অন্তর্ভুক্ত হয়ে এটাই শুননা রাসুল্লাহ সাল্লু আলহিহি সাল্লাম এটাই করেছিলেন বিভিন্ন অঞ্চল বিজয়ী হয়েছে বিজয়ের বিজয়ীর বিভিন্ন বাহিনী প্রেরণ করেছেন সেখানে যাকে তিনি দায়িত্ব দিয়েছেন তাকে পাঠানোর সময় একটা নির্দেশনা দিয়ে পাঠান এই নির্দেশনাগুলো হল মূলনীতি সেই মূলনীতির উপর ভিত্তি করে তিনি তার দায়িত্ব পালন করেন রাসদুল্লাহ সাল্লাম ময়দানে যাওয়ার পর কুটিনাটি কি বিষয়গুলো সামনে আসবে কোন পরিস্থিতি হবে এই সকল বিষয়গুলো বিস্তারিত বলে দেন না মূল নির্দেশনাগুলো দিয়ে দেন আর ওই দায়িত্বশীল বা সেনাপতি তিনি ওই নির্দেশনাগুলোকে সামনে রেখে তিনি সেখানে ইস্তেহাত করেন প্রয়োজন সামনে যা কিছু আসে তিনি ইসতেহাত করেন পরে তিনি তার দায়িত্ব পালন করেন এই অধিকার তাকে দেওয়া আছে তিনি করতে পারবেন তখন তিনি তার যোগ্যতা অনুযায়ী সেখানে কাজ করবেন অবাধ্য হয়ে নয় ওই মূলনীতিগুলোর ভিত্তিতে তিনি তার দায়িত্ব পালন করবেন কুটিনাটি বিষয় স্বভাবগুলো যা কিছু করার সেই সিদ্ধান্তগুলো তিনি গ্রহণ করবেন এই ব্যাপারে তিনি একটা সীমাবদ্ধ স্বাধীনতা লাভ করেন এখানে কিন্তু তিনি এমন স্বাধীন নন যে উনি যা ইচ্ছা তাই করতে পারবেন তিনি জোহাবদিহির ভিতরে আছেন सरसर मध्य आके अदिकारे प्रश्न करयला अनुजाई फायसला करी तुम सामने आ যে আল্লাহর থেকে তুমি পাচ্ছ না এই কথাটা বলার একটা কারণ আছে কমপ্লিট হয়নি হয়নি পূর্ণ মানব জীবনে এমন সমস্যাগুলোর জন্ম হতে পারে যেগুলোর ফেসলা কোরআন মজিদে এখনো আসে নাই কারণ কোরআন নাজিলের দ্বারাভোগীতা তখন চলছিল তখন মহাদিবনে জাবাল রবি আল্লাহ আহু বললেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লামের শূন্য অনুযায়ী তাই খালা করব তিনি বললেন যদি শুননার মধ্যেও তুমি এই বিষয়ে কোনো নির্দেশনা না পাও তাহলে কি করবে এই কথা ধরার একটা কারণ আছে এটা ব্যাখ্যা জেনে নিতে হবে হয় না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এখনো তিনি বিদ্যমান এমন সমস্যা সমস্যার ওইখানে হতে পারে যেটা মোদিনায় বা রাসুলের আশেপাশে এখনো ঘটেনি যেই বিষয়ে তিনি এখনো নির্দেশনা দেন নাই সেই কারণে এমন নতুন কোন সমস্যা সেখানে হতে পারে তখন তিনি কি করবেন তখন তিনি বললেন আমি কোরআন এবং সুনার বৃত্তিতে আমি ইস্তেহার করব রাসুল্লাহ সাল আলহ্লাম তাকে এই কথার উপর অনুমতি দিলেন সেই ইস্তেহাদের অনুমতি দিলেন এটা একটা স্বাধীনতা কিন্তু স্বাধীনতার মধ্যে একটা লাগাম টানা আছে লাগাম দেওয়া আছে সেই মূল বৃত্তিটা কিসি কিসের উপর কোরআন এবং সুনার উপর আর আনুগত্যের উপর রাসুল্লাহ আলাই অথবা খুল্লাভাই রাশেদিন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গভর্নর নিয়োগ দিয়েছেন এখান থেকে নিয়োগ দিয়ে পাঠিয়েছেন তিনি গভর্নর দায়িত্ব পালন করছেন কখনো গভর্নরের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সাথে সাথে ডেকে নিয়ে জবাবদিহি করেছেন অথবা দায়িত্ব থেকে অপসারণ করেছেন কারণ তাকে গভর্নর দেওয়ার কারণে তিনি একেবারে খুদমুখতার হয়ে গেলেন যা মঞ্চা তাই করবেন এই অধিকার মধ্যে দেওয়া হয়নি কেউ এমন সুযোগ কাউকে দেননি এখানে স্বাধীনতা দিয়েছেন এটা সীমিত স্বাধীনতা একটা মূলনীতির ভিত্তিতে একটা গাইড দিয়ে দিয়েছেন কিন্তু এই গাইডেন্সের বাইরে যাওয়ার অধিকার দেওয়া হয়নি এর ভিত্তিতে তাকে ইস্তেহার করার স্বাধীনতা দেওয়া হয়েছে এর ভিত্তি তিনি ইস্তেহাত করতে পারবেন কৌশল অ্যাপ্লাই করতে পারবেন কাজের ক্ষেত্রে তিনি বিভিন্ন ফাইফেলাগুলো দিতে পারবেন ওই মূলনীতির ভিত্তিতে তিনি এখানে এগুলোর ব্যাপারে তিনি এখানে স্বাধীন কিন্তু স্বাধীনতাটা হল এটা সীমাবদ্ধ স্বাধীনতা এটা লাগামহীন স্বাধীনতা নয় এই মূলনীতিগুলো ইসলামের আমাদের জানা দরকার বোঝা দরকার উপলব্ধি করা দরকার রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আমল থেকে ফুলাফায় রাশি দিনের বাস্তব রাষ্ট্র পরিচালনা থেকে আমাদের সেই নিদর্শনগুলো এক্সাম্পলগুলো আমাদের রয়েছে সেই আলোকে আমাদেরকে পরিচালিত হওয়া দরকার এবং এই জমিনে আল্লাহদ্দিনকে বিজয়ী করার জন্য পরিপূর্ণভাবে আমরা আমাদের গান এবং মাল দিয়ে ওইভাবে আমরা ফরিক হব যে এখানে আমাদের নিজস্ব কোন ইচ্ছা আমাদের নিজস্ব কোনো এই ধরনের উদ্দেশ্য স্বার্থ এই দুনিয়ায় নিহিত যে এর মাধ্যমে আমি কোনো একটা পথ পাব একটা স্তরে পোষতে পারব একটা মর্যাদা পাব দুনিয়ার কোন সুযোগ সুবিধা পাব এমন কোন কিছু যদি কারো থাকে প্রকৃতপক্ষে তিনি দিনের পথের মুজাহিদ নন যিনি শুধু মাত্র আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার সব কিছু তিনি প্রবান করবেন গান মাল সময় শ্রম মেধা সবকিছু আল্লাহ যা দিয়েছেন এগুলো আল্লাহ নিয়ামত এগুলো ব্যবহার করবেন উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর দিনকে সঠিকভাবে বুঝে রাসুল্লাহ সালাহ সাল্লামের ইফতেদা অনুসরণ সাহাবা রবি আল্লাহু তালান হুমগন যেইভাবে করেছিলেন আমরা যেন সেইভাবে আমাদের জীবনে সকল ক্ষেত্রে করতে পারি এবং এই জমিনে আল্লাহ দিনের বিজয়ের জন্য আমরা সর্বাত্মক কুরবানের জন্য নিজেকে তেষ করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله بعد ايها المسلمون اتقوا الله فَقَاتِلُوا تُقَاتِلُوا وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ وَجَاهِدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَعَاصِمُوا حَبْلَ اللَّهِ جَمِيعًا وَعَاصِمُوا جَمَاعَتَكُمْ وَلَا تَتَفَرَّقُوا بَيْنَكُمْ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ اللَّهُمَّ أَعِنَّا اللهم اكتنا بحلالك عن حرامك وأغننا بفضلك عن من سواك اللهم انصر من نصر دينا محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خزال دينا محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والهنود والنصار والمشركين والمنافقین والمتدین والملحدین اللهم شطت شملهم اللهم مزق جمعهم اللهم دمیر دیارهم اللهم خزولهم اللهم خالف بين کلمتهم اللهم زلزل اقدامهم اللهم القر رعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم وفقنا لما تحب وطربات اللهم ارن الحق وارزقنا اتباعه وارن الباطل باطلاً وارزقنا اجتناباً اللهم وفقنا جهاداً في صبيلك وارزقنا شهادةً في صبيلك اللهم انظل المستضعفين من المؤمنين والمؤمنات اللهم ايد المجاهدين في أي مكان اللهم احفظ المجاهدين في أي مكان اللهم انصر المجاهدين في أي مكان اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم نجنا من السجن ربنا تقبل منا إنك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت السميع العليم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالآيات وبذكر الحكيم